পিস টিভি মানবতার সমাধান বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাত দর্শক পিস টিভিতে আপনাদেরকে স্বাগত আপনারা দেখছেন সুন্না অনুষ্ঠান আমরা আলোচনা করছি সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি এ পর্বে আরো সহজ কিছু এবাদতের কথা আমরা আলোচনা করব যেগুলোর ভিতরে অন্যতম হলো হস্তুন খুলুক এবং খেদমাতুল খালুক হস্তুন খুলুক মানুষের সাথে ভালো আচরণ করা মানুষকে কষ্ট না দেওয়া কেয়ামতের দিন বান্দার আমল নামাই মানুষের সাথে শোভন আচরণের চেয়ে ভারী আর কোনো আমল রাখা হবে না একজন মানুষ যদি শোভন আচরণ সুন্দর আচরণের অধিকারী হয় তাহলে এই আচরণ দিয়ে সে সারা রাত লাইল পালন করা লাইল পালন করা সারাদিন সিয়াম পালন করার যে সব যে মর্যাদা শুধু শোভন আচরণ ভালো আচরণ মানুষের সাথে অমায়িক ব্যবহারের মাধ্যমে সে এই পর্যায়ের মর্যাদা এবং সব অর্জন করে নেয় আর খেদমাতুল খালক হল সৃষ্টির সেবা আর আল্লা তালার প্রিয় এবাদতগুলোর অন্যতম হলো সৃষ্টির সেবা ফরজ অধিকার সৃষ্টির এটা দিতে হবে এটা ফরজ এখানে কোনো বিকল্প নেই এরপরও নফল এবাদতগুলোর ভিতরে শ্রেষ্ঠ নফল এবাদত হলো সৃষ্টির সেবা যে জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হয় শরীরকে খাটাতে হয় কিন্তু তাতে স্বভাব অনেক বেশি বিভিন্ন হাদিসে বারবার রসল্লাহ সাল আলিহিহাস্লাম এ ব্যাপারে আমাদের উৎসাহ দিয়েছেন এক হাদিসে আবদুল্লাবনে অমর রাজি আল্লাহ তালু বলছেন রসল্লাহ সলাল্লাহ আলিউসালাম বলেছেন আহাবুল আবাদিল্লাহি আহম আল্লাহ কাছে তবচে প্রিয় বান্দা সবচেয়ে প্রিয় সৃষ্টি যে অন্য বান্দাদের বেশি উপকার করে মমতা বরানী হাদিসটা সংকলন করেছেন শাহ নাসুর আলমানি সাহিউল জামে সগির হাসান বলেছেন রসুল্লাহাম কি বললেন আল্লাহ তাল কাছে প্রিয়তমকে যে বান্দাদের বেশি খেদমত করে বান্দাদের বেশি কল্যাণ করে ও হাব্বুল আমল্লাহি সোরন্তুখল হুফিক মুসলিম আনহুদাইনানুয়ান অবতাশিপ আনু কাছে নফলের ভিতরে প্রিয়তম আবাদত কি কোন বিপদগ্রস্ত মানুষের বিপদ কাটিয়ে দেবে চিন্তা মানুষের মনের চিন্তা দূর করবে খাবার দেবে ঋণগ্রস্ত মানুষকে ঋণ মুক্ত করবে আল্লাহ তালার কাছে এর চেয়ে প্রিয় নেক আমলার ওলা আন আমিফি হায়াতিল্লাহ আহাব্বু ইলাইয়া মিন আন আতা মেসিদি সাহা একজন মানুষের সাথে তার প্রয়োজনের জন্য কয়েক পা হেটে যাওয়া রসল আসলাম বলছেন আমার এই মসজিদে এক মাস এতে কাপ করার আমার কাছে বেশি প্রিয় অমান কাদামা কহাল কালবাহু আমি অমল কে আম যে ব্যক্তি কারোর উপরে হয়েছে কারোর রাগ হয়েছে যার উপরে রাগ হয়েছে তাকে শাস্তি পারে রাগ বাস্তবায়ন করতে পারে বাস্তবায়ন করার ক্ষমতা শাখা সত্ত্বেও রাগ সম্বরণ করে যদি তাকে মাপ করে দেয় আল্লাহ তাহা তাকে এত বড় নিয়ামত দেন কেয়ামতের দিন তার অন্তরটাকে তার হৃদয়টাকে শান্তি এবং আনন্দ দিয়ে পূর্ণ করে দেবেন অমানমা শামা খিহি ই হায়াতিল্লাহ হাতবেদামাহু ইহমতুল কদাম যদি কেউ তার ভাইয়ের সাথে হেঁটে যেয়ে তার প্রয়োজন মিটিয়ে দিয়ে আসে কিভাবে অন্যান্য হাদিসের আলোকে আমরা বুঝি প্রয়োজন মিটানো একজন মানুষ ঋণগ্রস্ত পাওনাদার চাচ্ছে দিতে পারছেন একটু সময় দরকার আপনি বললে সময় দেবে আপনি একটু বলে দিয়ে আসছেন অথবা সে পাওনাদার যে নিয়েছে সে দিতে যাচ্ছে না সামাজিক শক্তি বা অন্য কোনো কারণে সে ফাঁকি দিতে চায় আপনি বললে দিয়ে দেবে আপনি বলে তার পাওনাটা পাওয়ার ব্যবস্থা করলেন হাসপাতালে থানায় শিক্ষা প্রতিষ্ঠানে তার অধিকার পেতে সেবা পেতে আপনি যেয়ে তার ব্যবস্থা করে দিলেন তার প্রয়োজনটা মিটিয়ে দিলেন রাসল্লাহ আসলাম বলছেন কেউ যদি তার ভাইয়ের সাথে যে তার প্রয়োজনটা মিটিয়ে দেয় তাবাতাল্লাহ কাদাম হম তিল্লাহ কদাম যেদিন সব পা পিছলে যাবে সেই দিন আল্লাহ তালা তার পাটা পিছলাতে দেবেন দর্শক আল্লাহর সৃষ্টির সেবা সাধ্যমতো যতটুকু পারি এটা আল্লাহর প্রিয় আবাদত এবং এই আবাদতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার আখেরাতের মর্যাদা দুনিয়ার প্রেম এবং মানুষের ভালোবাসা হৃদয়ের পরিশুদ্ধতা আমরা অর্জন করতে পারি সমান দর্শক এভাবে ছোটো ছোটো নেকামলগুলোর ভিতরে অন্যতম শ্রেষ্ঠ নেকামল হলো সৎ সাহচর্য সাহাবৎ মুহাবা মজলিস আমরা একা আল্লাহ তালার পথে চলতে বোঝা মনে করি মানুষের সামনে আদর্শ লাগে সহযোগিতা লাগে হলেখাল ইনসান ও আইফান মানুষ তো দুর্বল দুর্বল করেই মানুষকে সৃষ্টি করা হয়েছে কাজেই ভালো মানুষদের সাহচর্যে যাওয়া ভালো মানুষদের সাথে থাকা কিছু সময় কাটানো এটা আমাদেরকে আল্লাহ তাল্লার পথে চলতে সাহায্য করে এ ব্যাপারে আমরা পূর্ববর্তী কোন কোনো পর্বে আল্লাহর জন্য প্রেম এবং পরস্পরের সাক্ষাতের কথা আলোচনা করেছি আমাদের মনে রাখতে হবে আমাদের সাহচর্য দরকার হৃদয়কে উদ্ভাসিত করতে কালিমামুক্ত করতে আমাদের সহবত লাগে সাহচর্য লাগে প্রথমত আল্লাহর সাথে থাকতে হবে আল্লাহর জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত আল্লাহর রহমতের অনুভূতি হৃদয়ে জাগরুক রাখতে হবে দ্বিতীয়ত রসলাল্লাহ সাল্লাহ আসাল্লামের সাহাচর্য নিতে হবে তার সন্ন্যত অধ্যয়নের মাধ্যমে হাদিস পড়ার মাধ্যমে সহি সেরাত পড়ার মাধ্যমে সাথে থাকতে হবে সাহাবেকরামের সাহচর্য পেতে হবে তাদের সহি জীবনী পড়ার মাধ্যমে আমাদের এই তিন প্রকারের সাহাচর্য পাওয়া জন্য খুবই সহজ আল্লাহর জিকির কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে থাকা রসলাল্লাহ সাল্লাহামের দরদপাঠ তার সোনা অধ্যয়ন তার সিরাত অধ্যয়নের মাধ্যমে তার সাথে সময় কাটানো এবং সাহাবিদের জীবনী অধ্যয়নের মাধ্যমে সাহাবিদের সাথে সময় কাটানো এগুলো আমাদের হৃদয়কে উজ্জীবিত কর পাশাপাশি আমাদের আশেপাশে যে জীবন্ত মানুষগুলো রয়েছে এগুলোর মধ্যে ভালো নিকার মানুষ বেছে নিতে হবে আল্লাহ রসুল সাল্লাহাম উৎসাহ দিয়েছে। পারিবারিক সাহচর্য আমরা বাধ্য ভাই মা বাবা স্ত্রী সন্তান ভালো বা মন্দ হলে তাদের সাথে সময় দিতে হয় কর্ম আমরা বাধ্য কিন্তু বাছাই করা কিছু বন্ধু থাকবে যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে মাঝে মাঝে তাদের সাথে বুঝতে হবে আল্লাহ রসুল সালি আসালাম বলছেন আলমার ও আলাদু মানুষ তার বন্ধুর ধর্ম দ্বারাই পরিচিত হবে কাজে তুমি কার সাথে বন্ধুত্ব করছো এটা ভালো করে দেখে নাও লো সাহেব মুসলিমান। আর তোমার খাদ্য খাবে সত্যিকারের মানুষের দাওয়াত করবে এই ধরনের মানুষদের সাথে রসুল্লাহ সালি আসাল্লাম ভালো মানুষদের সাথে থাকা আর খারাপ মানুষদের সাথে থাকার পার্থক্য ফলাফল কি সুন্দর করে বুঝিয়েছেন আল্লাহ রসুল সাল্লা বলছেন জালিস মাসাল উল জালিস ভালো মানুষের সাথে বসে মানুষের সাথে বসে থাকে সঙ্গদায় আর যে ব্যক্তি খারাপ মানুষের সঙ্গ এদের উদাহরণ নমুনা কি একজন হল আতর বহন করছে আরেকজন কর্মকারের হাপর চালাচ্ছে আতর বহনকারী তুমি হয়তো আঁতর কেনবে না হলে সে একটু হাদিয়া দেবে না হলে অন্তত তুমি আতরের খোঁজবুটা যাবে এটাও আমাদের ভালো লাগে এক মিনিটের জন্য একটু সুন্দর গন্ধ সুগন্ধ আমাদের অন্তরকে মনকে উজ্জীবিত করে তার অর্থ একজন ভালো মানুষের সাহচর্য কোনোভাবেই খারাপ হয় না আমরা তার কাছ থেকে কিছু নেক আমল শেখবো তার সাহসর্য থেকে নেক আমল করার প্রেরণা চেতনা লাভ করব যজবা আবেগ আগ্রহ উদ্দীপনা লাভ করব। অথবা তার নেকামল দেখে তাকে ভালোবেসে সব পাবো অথবা তার থেকে কিছু নসিহাত শুনে সব পাবো কোনো না কোনোভাবে তার থেকে আমরা উপকার পাবই পাব আর খারাপ বন্ধু খারাপ সহচর্য কত ক্ষতি করে রসুল্লাহ সাল্লাম বলছেন আর যে ব্যক্তি কর্মকারে হাফরে ফুর দিচ্ছে আগুন জ্বালাচ্ছে তোমার কাপড়ে আগুন ধরে যেতে পারে তোমার দেহে আগুন ধরে যেতে পারে আর কিছু না হলে অন্তত তোমার নাকের ভিতরে ওই খারাপ গন্ধ গ্যাস মুক্ত। ভালো বিশুদ্ধ নয় এমন দুর্গন্ধ বা বাতাস তোমার পেটে যাবে তুমি তা লাভ করবে দর্শক আপনি আগুনের কাজ হচ্ছে সেখানে ঢুকেছেন সেখানে অক্সিজেন কমে গিয়েছে হয় আপনি দূষিত বাতাস গ্রহণ করবেন না হলে আপনি আগুনে কাপড় পরাবেন না হলে কোন কোন দেশে ময়লা কাপড় ময়লা করে দেবে কাজেই খারাপ বন্ধু খারাপ সঙ্গীদের সাথে থাকা কোনো না কোনোভাবে আমাদের ক্ষতি করবে তাই মোমেনের তাকুয়া অর্জনের জন্য আত্মার বিশুদ্ধতা অর্জনের জন্য ভালো বন্ধুদের সহচর্যে থাকা অত্যন্ত জরুরি দর্শক এক্ষেত্রে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে আল্লাহ কোরআন বলেছেন এ ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো আমাদের একজন দাবি করলে আমি সত্যবাদী এত প্রতারক সমাজের মানুষেরা বলছে লোকটা সা দেখি সত্যবাদী أما كي دكتها بي الله شدتوا بعد دير قون ديس الله قرآن كريمي بلوسن. لا يسر بر أن تولوا وجهكم قبل المشك والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآت المال على حبه داب القربة لتما من السبيل السائلين في الرقاب وأقام الصلاة وآت الزكاة والموفون بأحد مداحد والصابرين في البأساء والضراء وحين الباس أولئك الذين صدقوا وأولئك هم المتقون স দেখিন কারা আল্লাহ বিবরণ দিলেন শুধু দিকে মুখ ফেরালে পশ্চিমে মুখ ফেরালে এটার নাম তা তামান এটার নাম দিন আমল, অন্যকে দেওয়া এটা নাম আল্লাহ বলছেন নেমান এনেছে আল্লাহর উপরে ফ্রিস্তাদের উপরে কেতাবের উপরে আখেরাতের উপরে আল্লাহ তালা স দেখিন কারা তাদের বিবরণ দিয়েছেন দর্শক ছোট্ট একটু বিরতিতে দেশে হচ্ছে তাই আমরা বিবরণটা বিরতির পরে আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথে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 The students of Islamic International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuhu.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 আমরা আলোচনা করছিলাম কোরআন এবং সুনার আলোকে কারা। যাদের সাহসর্য নেওয়ার জন্য উমেনকে সচেতন হতে হবে সশেষ্ঠ হতে হবে আল্লাহ তালা বলছেন যাদের ইমান বিশুদ্ধ আল্লাহর উপরে ফেরিস্তাদের উপরে এতাবের উপরে নবীদের উপরে শুধু ইমান বিশুদ্ধ হবে না সম্পদ ব্যয় করে দরিদ্রদের দেয় এতিমদের দেয় মুসাফিরদের দেয় ব্যয় করে আপনি দেখছেন ইমান বিশুদ্ধ সম্পদ ব্যয় করে নিজের অর্জিত সম্পদ মানুষের কল্যাণে ব্যয় করছে পূর্ণ ভাবে সততার সাথে চলে দররা বিপদে কষ্টে সবর করে ওয়াহিনাল লড়াইয়ে ধৈর্য ধারণ করে এরাই হলো এরাই হলো মোত্তাক কাজেই মুতাকিমকে কার সহবতে যেতে হবে কোরআন দিয়ে সন্ন্যাদ দিয়ে বেছে নিতে হবে যার ভিতরে তা কোয়া আছে যার ভিতরে পাচ্ছি মহামেলা ঠিক আছে মানুষের লেনদেনে কোন আল্লাহর হক আদায় করেন বান্দার হক আদায় করেন এই ধরনের মানুষদের সমাজে যদি আমরা পাই তাদের সাথে বন্ধুত্ব করে তুলব সপ্তাহে মাসে কিছু সময় তাদের সাথে বসে দিন নিয়ে আলোচনা করবো এক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে সাহসের জন্য ব্যক্তি কেন্দ্রিক না হয় কোনো দল কেন্দ্রিক না হয় তাহলে আল্লাহর জন্য সাহচর্যের নামে আমরা দল বা ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাব গনের যুগে যুগে, তাবে যুগে কেউ এক ব্যক্তির সাহসের জন্য আমাদের উদ্দেশ্য আমাদের মোরাদ আল্লাহ এবং তার রসুল এবাদত করব আল্লাহ রসুলের পদ্ধতিতে শূন্যতে এটা পাওয়ার জন্য আমরা বিভিন্ন নেককার মানুষের কাছে যেয়ে বসব। তাদের কাছ থেকে নসিহত নেব দলমত নির্বিশেষে আল্লাহর প্রিয় বান্ধাদের সহবত নেওয়ার চেষ্টা করবো ভালোবাসবো এদিকে লক্ষ্য রাখতে হবে এক ব্যক্তির সহবত নিলে এক দলের সহবত থাকলে ওই ব্যক্তি বা দলের অকল্যাণগুলো ভুল তুটিগুলো ভিতরে ঢুকে পড়ে সবচেয়ে বড় আল্লাহ এবং তার রসুলের মাসখানে তারা বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় কোরআনসূন্না বিরোধী কাজও ব্যক্তির প্রতি অতি ভালোবাসার কারণে দলের প্রতি অতি ভালোবাসার কারণে আমরা নানান ব্যাখ্যা করে মেনে নেওয়ার চেষ্টা করি আমাদের অন্তরে যতক্ষণ আল্লাহ এবং তার রসুল সালাম সবচেয়ে বড়ো থাকবেন মাহবুদের জায়গায় একমাত্র আল্লাহ আর অনুসরণ অনুকরণের জায়গায় একমাত্র মোহাম্মদ রসোল্লাহ যতক্ষণ থাকবেন ততক্ষণ আমাদের মুক্তিটা সহজ হবে আল্লাহর পথে চলা সহজ হয়ে যাবে আমরা আত্মশুদ্ধি প্রসঙ্গে আলোচনা করছিলাম আমরা দেখলাম আত্মশুদ্ধি অর্জনের জন্য ফরজ নফল সবগুলো পালন করতে হবে দিন পালন করতে হবে আল্লাহ তালা আত্মশুদ্ধির জন্যই তার রসুলসল সঙ্গে পাঠিয়েছিলেন আর আত্মশুদ্ধি অর্জনের সিলেবাস পাঠ্যক্রম আল্লাহ তালা কোরআন এবং সুননার মাধ্যমে দিয়েছেন আল্লাহ কোরআনে বারবার ঘোষণা করেছেন যে রসল্লাহ সাল্লা সাল্লাম আত্মশুদ্ধি অর্জন করিয়েছিলেন এত আবুল্লাহ কোরআন এবং তার হ্যাকমাসনাদ দিয়ে কাজে আমাদেরকে এগুলোর মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে হবে দর্শক এখানে প্রশ্ন হলো অনেকেই আত্মশুদ্ধি করার চেষ্টা করছেন কার আত্মাটা শুদ্ধ হল এটা কিভাবে জানবো আমার আত্মা শুদ্ধ কিনা এটা আমি কিভাবে জানবো আমাদের কাছে তিনটে মানদণ্ড রয়েছে রসলাসের বক্তব্যের আলোকে একটা হাদিসে আমরা দেখি সিরাসল সাল আসলাম বলছেন এমনভাবে আল্লাহর এবাদত করবে যেন তুমি দেখছো যদি তুমি নাও দেখে থাকো তাহলে আল্লাহ তো তোমাকে দেখছেন আমাদের ভিতরে এই চেতনা যখন বেশি আসবে আমি আল্লাহ আমাকে দেখছেন প্রতিটি কর্মে তখন আমরা বুঝতে পারবো আমাদের আত্মা শুদ্ধ হচ্ছে অন্য হাদিসে দেখে সিরাসল্লাহ সাল্লাশ্রাম বলেছেন ফরজ এবং নফল এবাদতের মাধ্যমে বান্দা যখন আল্লাহর প্রেম অর্জন করে তখন তার হাত তার পা আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায় আল্লাহর ডিভাইন গাইডেন্স আল্লাহ রব্বানি পথ নির্দেশনা লাভ করে কাজী যখন আপনি দেখবেন গিবদ করতে গেলে জীবাটা ব্যাখ্যা হয়ে আসে করতে চায় না পাপের দিকে হাত বাড়াতে গেলে হাত যেতে চায় না পাপের দিকে তাকাতে গেলে চোখ নিচু হয়ে আসে ইচ্ছা করলেও পাপ করতে মনটা ছাড়া দিতে চায় না তখন আপনি বুঝবেন যে আপনার আত্মা শুদ্ধ হয়েছে আর যদি দেখেন আপনি অনেক জিকির করেছেন অনেক এবাদত করেছেন কিন্তু হারামের দিকে মন চাচ্ছে কষ্ট হচ্ছে না ওজনে কুম দিতে খারাপ লাগে না ভাই বোনের হক নষ্ট করতে খারাপ লাগে না তাহলে বুঝতে হবে যে আমার আত্মশুদ্ধি অর্জন হয়নি সময় তো দর্শক রাসল সাল্লাম আমাদেরকে আরেকটা মানদণ্ড দিয়েছেন তিনি বলেছেন আকমালুল্লাহ সাল্লাহ বলছেন মোমেনদের ভিতরে তার ইমানই পূর্ণ হয়েছে যার আচরণ সবচেয়ে সুন্দর যদি আপনি দেখেন যে আপনি অনেক জিকির করেন অনেক দান করেন অনেক এবাদত করেন কিন্তু মানুষের সাথে কর্কশ আচরণ করতে আপনার মোটেও খারাপ লাগে না গালি দিতে গিবদ করতে মানুষের কষ্ট দিতে রাগ করতে অসবন আচরণ আপনার কাছে খুব বিরক্তিকরণ হয় অর্থাৎ আপনি অন্যের থেকে পাবেন না অন্যের সাথে আপনি খারাপ আচরণ করেন আপনার মনে এটা খারাপ লাগে না এটা স্বাভাবিক মনে হয় তাহলে বুঝতে হবে আপনার ইমানের পূর্ণতায় আত্মশুদ্ধির পূর্ণতায় ত্রুটি রয়ে গে আপনি দেখেন যে আপনার ফরজ নফল ইবাদতের পাশাপাশি মানুষের সাথে শোভন আচরণ করলে আপনার খুব ভালো লাগে মানুষের সাথে হাসি মুখে থাকলে আপনার খুব ভালো লাগে কাউকে কষ্ট দিলে মনটা অস্থির লাগে মনে হয় কখন মাপছে এটাই হলো আত্মশুদ্ধি অর্জনের জন্য আমাদের মানদণ্ড যে আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি আল্লাহ আমাকে সবসময় দেখছেন এই অনুভূতি অর্জন করতে হবে আপনি অনেক ইবাদত করেছেন অনেক ঘন্টা জিকির করেছেন কিন্তু আপনি পাপে চলে যাচ্ছেন আপনার পাপ করতে দিধা লাগছে না ওজনে কম দিচ্ছেন ফাঁকি দিচ্ছেন সুন্নত নষ্ট করছেন স্ত্রীর অধিকার নষ্ট করছেন মানুষের অধিকার নষ্ট করছেন নিজের জীবনে অনেক পাপ করছেন মোটেই কষ্ট লাগছে না তাহলে আপনি হয় প্রতারক অথবা পাগল অথবা প্রতারিত কারণ আপনার ভিতরে আত্মসদ্ধি আসেনি যেটা রসুলা সাল্লাম মানদণ্ড দিলেন যে তোমার অবস্থাটা এমন হতে হবে যে তুমি যেন আল্লাহকে দেখছ তুমি ব্যবসা করছো আল্লাহকে দেখছো তুমি ওজন করছো আল্লাহকে দেখছো তুমি স্ত্রীর সাথে কথা বলছো আল্লাহকে দেখছো আল্লাহ তো দেখছে আমি খারাপ কথা বললে কেউ দেখবে না আল্লাহ দেখবেন আর এই জন্যই তো রসুল আল্লাহ সাল্লাহ আসলাম বলে দিলেন যে মোমেনদের ভিতরে পূর্ণ মোমিনকে যে লৌকিকতার বাইরেও পরিবারের ভিতরেও খারাপ কথা বলতে ভয় পায় আল্লাহর ভয়ে সেখানেও সে স্ত্রীর সাথে স্বামীর সাথে সুন্দর আচরণ করে এরই ইমান পূর্ণ হয়েছে এরই আত্মশুদ্ধপূর্ণ এরই পূর্ণতা লাভ করেছে আল্লাহ রসুল সাল্লাহ আসালাম জানিয়ে দিলেন যদি আপনার আত্মশুদ্ধি অর্জিত হয়ে থাকে তাহলে আপনার হাত আপনার চোখ আপনার পা আল্লাহ তালার পক্ষ থেকে পথ নির্দেশনা পাবে আপনার হাত পাপের দিকে যেতে গেলে বাধা আসবে আপনার চোখ পাপের দিকে তাকাতে গেলে বাধা আসবে ভালোর দিকে যেতে গেলে মনটা প্রফুল্ল হয়ে উঠবে উৎফুল্ল হয়ে উঠবে আপনি কি তা অনুভব করেন যদি করেন তাহলে বুঝবেন যে আপনি আত্মশুদ্ধির পথে চলেছেন আর যদি না হয় তাহলে বুঝতে হবে যে আপনি আত্মশুদ্ধির পথে চলছেন না আপনি ভুল পথে চলছেন আর এই ভুল আর সঠিকের মানদণ্ড তো একটাই সেটা হলো মোহাম্মদ রসল সালাম দর্শক আল্লাহর প্রেম অর্জন আত্মশুদ্ধি অর্জন এজন্য কিছু সহজ হয়ে যাবে যখন আমরা রসল্লাহ সাল্লাহ আসসালাম এবং তার সাহাবিগণকে মানদণ্ড রাখবো তাদের পথেই চলতে থাকবো অল্প জিকির করেছি কিন্তু সুন্নত মোতাবেক করেছি অল্প তাহাজ্যত পড়েছি সুন্নত মোতাবেক করেছি রসল্লা সাল্লা সুন্না পদ্ধতিতে সালাম দেখবেন এর প্রভাব আপনার হৃদয়ে অনেক ব্যাপক হয়ে যাবে যেমন বিশুদ্ধ খাবার অল্প হলেও দেহের জন্য তো অনেক বেশি পুষ্টি আনে আর ভেজাল খাবার কার্বোহাইড্রেট মিশানো খাবার ফরমালিন মিশানো খাবার অনেক খেলেও সুস্থতার বিপরীতে অসুস্থতা ফুড পয়জনিং বা মৃত্যু আনে ঠিক তেমনই বেদাৎ মিশ্রিত নে কামল শিরিক মিশ্রিত নে হয়তো গণনায় অনেক অনেক এবাদত করছি কিন্তু অহংকার তো দূর হচ্ছে না লোভ দূর হচ্ছে না মুমিনের প্রতি ভালোবাসা আসছে না কারণ আমি তো ভুল পথে চলেছি সুন্না অনুযায়ী চলতে পারছি না দর্শক রসোল্লা সাল্লাহ আসালামের সুন্না অনুযায়ী হরজ এবাদত পালনের পাশাপাশি নফল এবাদত পালনের মাধ্যমে সন্না পদ্ধতিতে চলার মাধ্যমে আমরা আত্মশুদ্ধি অর্জন করব এবং এভাবেই আল্লাহ আল্লাহতালার প্রেম অর্জন করব। আল্লাহ তালার প্রেম অর্জন দুনিয়াতে যেমন অত্যন্ত শান্তি এবং বরকতের বিষয় আখেরাতের মর্যাদার বিষয় আর সবচেয়ে বড় কথা এটা আমাদের জীবনের বড় পাওয়া কারণ মহান আল্লাহর প্রেম আমাদের জীবনকে শান্তিতে পরিপূর্ণ করে আখেরাতকে নিয়ামতময় করে দেয় আর এটা সবচেয়ে সহজ শুধু ইমান এবং তাকুয়ার পূর্ণতা আর এর মাধ্যমে আমরা পাবো সংখ্যাহীন ভয়হীন জীবন আল্লাহ হয়ে থাক কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তাও নেই তারা কারা যারা ইমান এনেছে এবং তাকুয়া অর্জন করেছে লাহমুল বুসরা আাদের জন্য রয়েছে সুসংবাদ এই দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ তালা আমাদের সকলকেই আল্লাহ তালার বেলায়ত আত্মশুদ্ধি সুন্না মোতাবেক অর্জনের তৌফিক দান করুন আমিন দর্শক দীর্ঘ অনেক পর্বে আমরা আলোচনা করলাম সুন্নার অনুসারে সুনার আলোকে আত্মশুদ্ধি অর্জনের কথা আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি এই কথাগুলো অনুধাবন করা পালন করা এবং এভাবে পরিপূর্ণ সুন্না পদ্ধতিতে আল্লাহতালার প্রেম আত্মার বিশুদ্ধতা এবং পবিত্র জীবন অর্জনের তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন আল্লাহ তালা কোরআনকারিমে বলেছেন মানে আমেলা সোয়ালিন কোন কর্ম করে তার ইমানের বিশুদ্ধতা সহ তাহলে আমি তাকে পবিত্র জীবন দান করব। এবং তার সকল কর্মের পুরস্কার সর্বোত্তম ভাবে দান করবো দর্শক নেক আমলটা সুন্দর কিনা এটার একমাত্র মানদণ্ড মোহাম্মদ রসোল্লাহ সাল আসলাম আল্লাহ তালা সুন্দর আমল করতে বলেছেন সংখ্যা বা পরিমাণ নয় মানে সুন্দর হতে হবে তাহলেই আত্মশুদ্ধি আমরা অর্জন করতে পারব আল্লাহ তালা আমাদের সকলকেই বিশুদ্ধ আত্মা মন কল্প অর্জনের তৌফিক দান করুন এ পর্বে এখানে শেষ করছি ওসলাল্লাহ আলাহ মোহাম্মদ উম ওয় আল্লাহ আলহি ওয়া সাহাবি আজমাইন আসসালাম আলাইকুম ওয় রাহমাতুল্লাহ ওয়াবার সুন্নাক কে মেনে চলে যে সমাজের নারী ও পুরুষরা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 पे मल्लार पे मल्लार। जे खाने हाराम काज समाज प्रति 5 आप 12 आंतरिक बार्ता सब चेभजनक व्यासा আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে যারা আল্লাহর ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্য দানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীে এবং প্রত্যেক শীষে আছে একশোটি দানা এবং আল্লাহ তা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন 700 मुनाफा दी आज ही कर